المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بيو دارشك سرطة بهايبونيلا كاسي ودوري ديشي ابنك برباشي ابنال جيزي كانتكي عمدر شاتي رويسي ابن درشاكو الكي جاناتشي انتريكو وبين اندن بيو دارشك سرطة بهايبونيلا عمر مسلم اسلام عمدر دارمو اكي شاتي জামাতের হচ্ছে আমাদের আহলুস এবং বিশ্বাস কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্য হচ্ছে আমাদের সমাজে মানুষ রয়েছে যারা নিজেদেরকে আহলুসুল্না জামাতের আকিদায় বিশ্বাসী মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকলেও প্রকৃতার্থে আহলুসুল্না আল জামাতের যে আকিদা বা বিশ্বাস রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সে সমস্ত বিশ্বাস বা আকিদাকে আমরা লালন করি না যে দর্শক শ্রোতা ভাইবোনেরা আজকে ঠিক আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলবো যে ক্ষেত্রে আমাদের সমাজের তথাকথিত আহলুসুন্না জামাতের দাবিদার তথা সুন্নি দাবিদার এক শ্রেণীর মানুষ ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ অগ্নিপূজক ঠিক একইভাবে এ উম্মের পথভ্রষ্ট শিয়া মোলতাজিলি এবং রাফিদিদের আকিদা ধারণ এবং লালন করে নিজেদেরকে আহলুসুন্না জামাতের আকিদায় বিশ্বাসী বলে প্রচার করে থাকে যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আর সে বিষয়টি হচ্ছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি কি মানুষ ছিলেন নাকি তিনি মালাক ফেরা ছিলেন তিনি কি মাটির তৈরি মানুষ ছিলেন নাকি নূরের তৈরি ফেরেস্তা ছিলেন দর্শক শ্রোতা ভাই বোনেরা এক্ষেত্রে আমরা দে্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই যে যুগে যুগে আহসল জামাতের সকল ইমাম ইমামগণের ঐক্যমাত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লিয়া তিনি ছিলেন বাসার বা মাটির তৈরি মানুষ তাকে কোন কোনো যুগেই আহলসুন্নঅল জামাতের কোনো ইমাম নূরের তৈরি মালাক বা ফিরস্তা হিসাবে আখ্যায়িত করেননি যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি কি বাসার মাটির তৈরি মানুষ নাকি নূরের তৈরি মালাক বা ফিরেস্তা যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা যুগে যুগে জামাতের সকল ইমামগণ পোষণ করেছেন যে আল্লাহ নবী সাল্লাম তিনি হচ্ছেন মাটির তৈরি বাসার বা মানুষ কারণ আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের একাধিক আয়ত্তের ভিতরে তার প্রিয় হাবিবকে দিয়ে স্বীকৃতি নিয়েছেন যে তিনি একজন মানুষ আল্লাহ সুবাহান সুরা কাহাফের একশত দশ নম্বর আয়ত্তের ভিতরে বলছেন তোমরা যেমন সুস্থ অসুস্থ হও ঠিক আমিও এ দুনিয়াতে সুস্থ অসুস্থ হই তোমরা যেমন একটি জিনিস ভুলে যাও ঠিক আমিও এ দুনিয়াতে একটি জিনিস স্মরণ রাখি আবার কখনো কখনো ভুলে যাই ঠিক এভাবে আল্লা সবহান আর প্রিয় হাবিবকে দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছেন যেমনটি সুরা ফুসেলের ভিতরেও একই ভাষায় এসেছে উল ইন্নামা আনাবাসরম মিসলুকম হেনবি আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ তবে পার্থক্য এতটুকু ইউ হা ইলাইয়া আমার কাছে ওহি এসেছে তোমাদের কারো কাছে ওহি আসেনি আমি নবী তোমরা কেউ নবী নাও আমি রাসুল তোমরা কেউ রসুল নাও আমার নবী হিসাবে মর্যাদা রয়েছে তোমাদের কারো সে মর্যাদা নেই আমি নবী হিসাবে আমার কিছু স্পেশাল বিধান রয়েছে তোমাদের জন্য সে ধরনের কোনো বিধান নেই এমনটি আমরা জানি এই আয়াতগুলোর তাফসির থেকে যেমনটি তাফিরে তবারের বিতারে ইমাম তবার রহম্লা বলতেছেন মেম্বানি আদাম আমি তোমাদের মতোই একজন মানুষ এবং আমি আদমেরই একজন সন্তান ঠিক একইভাবে শ্রী আব্বাস রাদ আল্লাহআ থেকে এসেছে তিনি বলতেছেন আল্লাহ সুবাহনতাল তার নবীকে বিনয় হওয়ার জন্য এ নির্দেশ দিয়ে বলতেছেন তিনি যেন নিজের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান করেন বেআ আদামি যে তিনি আদম সন্তানদের একজন কাগরিহী অন্যান্যদের অন্যদের মতো ইল্লা আন্নাহু উক্রিমাবিল ওয়াহি তবে পার্থক্য এতটুকু আল্লাহ তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে ওয়াখুলেকাল জান্ন মিন্নার আর জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ওয়াখুলেকা আদামু মিম্মা উসেফালাকুম আর আদমকে সৃষ্টি করা হয়েছে যেমনটি তোমাদের কাছে কোরআনের ভাষায় বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ সুবাহ বা ইতিহাস আল্লাহ পরে পরবর্তী ধারাবাহিকতা অব্যাহত রয়েছে পিতা মাতার দিয়ে ঠিক একইভাবে এই কথাগুলোই আল্লাহ সুবাহতাল সুরাতুল হেজের বিচারে বলতেছেন খালিকুন নিখালিক মিন সালসাল মিন হামাইম মাসনুন নিশ্চয়ই আমি বাসার अर्थात अल्लाह सुबहान इतिपूर्वराफुजाद कहाफर शब्द व्यवहार कर एक प्रकृतर मटी दिए ठीक एक ही भाव आल्ला नबी सलम सदी फखमतर दिन आदम सन्तान सब चाहिए বড় বা সবচেয়ে উঁচু মর্যাদার বিচারে কোনো অহংকার থাকবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এরকম আত্মস্বীকৃতি আরও একটি হাদিসের বিতারে সহি বোখারের বিতারে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একদ্দা সাহবাদেরকে নিয়ে সলাত আদায় করতেছিলেন তখন সালাতের বিচারে একটু বাড়তি কমতি হওয়াতে আল্লাহ রসুল সালাইকে সাহবা প্রশ্ন তুললেন যেমন সংশোধনী এসেছে কিনা বাড়ানো কমানো হলো কিনা তখন আল্লাহ রসুল বলেছিলেন ইনামা আনা বা আমি তোমাদের মতো মানুষ আমি শুধু মানুষ নই তোমাদের মতই মানুষ কিভাবে তোমাদের মতো আনসা কামাত তোমরা যেমন কোনো কিছু হঠাৎ ভুলে যাও আমি ওরকম ভুলে যাই ফাঈদানা সি তু ফা জিরি অতএব আমাকে যদি দেখো তোমাদের মতো কখনো কোনো কিছু ভুলে যায় তাহলে আমাকে স্মরণ করে দাও এ ধরনের সুস্পষ্ট কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য এর মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মাটির তৈরি বাসার বা মানুষ নূরের তৈরি মালাক বা ফিরেস্তা নয় যদিও আমাদের সমাজের এ ধরনের নূরের তৈরি দাবিদার ব্যক্তিরা কখনো হয়তো বলি না যে তিনি মালাক বা ফেরস্তা কিন্তু এ কথা আর বলতে হয় না যখন আমরা বলবো যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নূরের সৃষ্টি তখন আর পরের অংশটা আমাদের বলার প্রয়োজন হয় না এটা আমরা সহসাই বুঝে নেই কারণ মানুষ যখনই বলবো তখন এ কথা দিয়ে একটি জিনিস আমরা বলতে বাধ্য হই যে সে মাটির তৈরি আবার যখন আমি কাউকে বলবো যে সে নূরের তৈরি তখন এ কথাটাও আমাদের বলা হয়ে যায় যে নূরের তৈরি এর মানে হচ্ছে সে কোনো মানুষ নয় সে কোনো বাসার নয় সে হচ্ছে ফেরেস্তা এই ধরনের কথা এ ধরনের আকিদা এ ধরনের বিশ্বাস কোনো কালে কোনো যুগেই আহলুসুল্না জামাতের যারা ইমাম আহলুসুল্না জামাতের বড় বড় যারা ফকিহ মহাদ্দেস মুফাসের ছিলেন কারো থেকে আমরা কখনো শুনতে পাইনি এ ধরনের কথা এ ধরনের আকিদা এ ধরনের বিশ্বাস এগুলো হচ্ছে আবতলুল বাতিল শেখ ওসাইমিন রাহেমুল্লা বলতেছেন এর চেয়ে বড় কোনো মিথ্যা হতে পারে না বিনবাজ রাহেমাহুল্লা বলতেছেন এটা হচ্ছে কুফরি আকবর যদি কেউ বলে যে আল্লাহ নবী তিনি মানুষ ছিলেন না তিনি নুরের তৈরি ফেরেস্তা ছিলেন এ কথা বলা মানে হচ্ছে কুফরি কথা বলা ঠিক একইভাবে শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহ বলতেছেন এমন কথা যারা বলে এরা কখনই আল্লাহ এবং তার রাসুলের বন্ধু হতে পারে না এরা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের শত্রু কারণ তারা আল্লাহ এবং তার রাসুলের সুস্পষ্ট যে বক্তব্য সে বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করে নিজেদের মত করে বিভিন্ন ধরনের জাল জয়ীফ মিথ্যা বানোয়াট হাদিস কেচ্ছা কাহিনী অথবা বিভ্রান্ত কিছু গোষ্ঠীদের লেখা কিছু পাণ্ডুলিপি বই পুস্তকের মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম নূরের তৈরি অথচ অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ নবী সাল তিনি মাঠের তৈরি মানুষ পার্থক্য এতটুকু তিনি হচ্ছেন নবী আমরা কেউ নবী নই তার কাছে রেসালাত এসেছে আমাদের কারো কাছে রেসালাত আসেনি নবী হিসাবে তার উঁচু মর্যাদা রয়েছে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের কারো সেরকম মর্যাদা নেই যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ নবী সাল্লাহামের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা কোনো আহলসুল জামাতের আকিদা নয় কোনো মুসলিম এমন আকিদা নিয়ে মৃত্যুবরণ করলে সে বিশুদ্ধ আকিদা নিয়ে মৃত্যুবরণ করতে পারলো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এজন্যই আমাদেরকে সতর্ক করেছেন যেমনটি শহী বোখারের বিতারে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আসালাম বলতেছেন লা কামা সারা ইবনা মারিয়ামা আনা আব্দুহু ফকুল আব্দুল্লাহ ওয়া রসুলু বনি ইসরা যেমন মারিয়াম পুত্র ঈশার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তার অতি প্রশংসায় তারা মিথ্যা বলেছে বাড়িয়ে বলেছে এমন কিছু আমার ক্ষেত্রে তোমরা বলতে যেও না এমন কিছু তোমরা করতে যেও না ফা ইনামা আন আব্দু আমি তো আল্লাহর গোলাম ফাঁক আব্দুল্লা রাসুলু অতএব তোমরা বলো যে আমি আল্লাহর গোলাম এবং তার রাসুল যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা আমাদের সমাজের তথাকথিত ওই মানুষগুলো নামে প্রচলিত কিছু জাল জয়ীফ হাদিসকে তাদের এ কথার সপক্ষে দলিল হিসাবে গ্রহণ করেছেন যেমনটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ অন্যান্য ইমাম সৈয়দ ই রহেমাহুল্লা সহ অন্যান্য অনেকই তাদের বিভিন্ন গ্রন্থের ভিতরে এ কথাগুলো তুলে ধরেছেন মহাদ্দি সিনগণ সর্বসম্মত ভাবে এই হাদিসগুলোকে কোনোটাকে দুর্বল কোনোটাকে মিথ্যা বানোয়ার এবং আল্লাহ উপরে সাল্লাহবাদের সামিল হিসাবে চিহ্নিত করেছেন যেমনটি হাদিসে যাবের এটি সর্বসম্মতভাবে মিথ্যা একটি হাদিস যেটার ক্ষেত্রে সকল যুগের সকল মহাদ্দি এটাকে নিশ্চিত করেছেন যে এ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মুখ নিঃসৃত সত্য কোনো বাণী নয় এটি রসুলের নামে প্রচলিত মিথ্যা হাদিসগুলোর একটি অতএব আমরা যেন এ ধরনের মিথ্যা দুর্বল বানোয়াট হাদিস দ্বারা বিভ্রান্ত না হই ঠিক একই আমাদের ওই সকল ভাই এবং বোনেরা কোরআনুল কারিমের কিছু আয়াত কে তারা অপব্যাখ্যা করেছেন আল্লাহ নবী সাল্লাম নূরের তৈরি যেমন সুরা মা এদার পনেরো নম্বর আয়াতকে কে তারা ক্ষেত্রে তাদের দলিল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন যেখানে আল্লাহ সুবাহ বলতেছেন কজ্জা আকুমিনে নুর ওয়াকি তাবুমিন অবশ্যই তোমাদের কাছে পক্ষ থেকে এই নয় যে আল্লাহ সুবাহান বলেছেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম নূরের তৈরি তাই যদি হতো তাহলে আল্লাহ সুবাহন তাল্লাহ সুরা কাহ এবং ভুস্লাতের ভিতরে বাসারণ শব্দ ব্যবহার না করে বলতেন উল ইন্নামা আনা মালাকুন কথা আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ সেখানে এ ধরনের কোন কিছু না বলে এখানে যে নূর শব্দকে ব্যবহার করা হয়েছে এটি মাজাজ বা রূপক অর্থে যেমন আমরা বিভিন্ন সময় বলে থাকি মা আদরের সন্তান তার কোলে ফিরে আসলে বলে যে আমার চাঁদ আমার কোলে ফিরে এসেছে এ কথার মানে এই নয় যে তার সন্তানটি চাঁদ হয়ে গেছে বা চাঁদ যে উপাদান দিয়ে তৈরি তার সন্তানটাও সেই উপাদানের তৈরি ঠিক একইভাবে আমরা বলে থাকি আল এল ন যে এলেম হচ্ছে নূর একথার মানে এই নয় যে এলেম হচ্ছে এমন একটি মাকলুক যা নূর দিয়ে তৈরি ঠিক একইভাবে কোরআনের একটি নাম রয়েছে নূর একথার মানে এই নয় যে কোরআন নূরের তৈরি বরং এ ধরনের কথা হচ্ছে মহতাজিদের কথা কোরআন আল্লাহর মাকলুক নয় বরং কোরআন হচ্ছে আল্লাহ সুবাহতালার বাণী অতএব আজকে আমরা যারা আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে নূরের তৈরি বলে সম্মান দিতে চাচ্ছি মূলত প্রথমত হচ্ছি এরা আল্লাহ সব হাত তালার স্পষ্ট বাণীর অস্বীকারী অথবা বিকৃতিকারী ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লামের আত্মস্বীকৃতি যে সমস্ত হাদিসের ভিতরে এসেছে যে তিনি আমাদের মতো মানুষ পার্থক্য যে তিনি নবী এবং রাসুল সেই আমরা কথাকে এক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করতেছি যেটা ছিল ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্র এটা ছিল পূর্ববর্তীদের দাবি যে আমাদের কাছে কেন মানুষের মধ্য থেকে নবী পাঠানো হলো আমাদের কাছে কেন থেকে মধ্য হতে নবী পাঠানো হলো না এমন কিছুই যেন আমরা দাবি করার চেষ্টা করতিস প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লা নবী সালের সম্পর্কে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ বিশ্বাস আলোসোন জামাতের আকিদা এবং বিশ্বাস এটাকে লালন করি এটাকে ধারণ করি এটাকে প্রচার করি যাতে করে আমরা বিশুদ্ধ আকিদা ইমান এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুহান তালার সাক্ষাৎ পেতে পারি আর তা হচ্ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি মাটির তৈরি একজন মানুষ পার্থক্যতটুকু তিনি নবী ছিলেন রাসুল ছিলেন নবী রাসুলদের সর্দার ছিলেন কিন্তু আমরা কেউ নবী নই রাসুল নেই আমাদের কারো কাছে রেসালাত আসেনি ওহি আসেনি আমাদের কারো নবী বা রাসুলের মতো মর্যাদা নেই বিশেষ কোনো বিশেষত্ব নেই আমরা সাধারণ মানুষ আর তিনি হচ্ছেন নবী রাসুলদের মর্যাদার মর্যাদায় অধিষ্ঠিত একজন মহামানব امين واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد سعاده للهدى على منهاج خير المرسلين وبالحسن نشق <صفيق> سبيل رشد الى جنات رب العالمين